মানবতার সমাধান <tip> আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ যারা বসে আছেন আমার ভাই ও বোনেরা পৃথিবীর যেখানে থাকুন না কেন আমার সালাম গ্রহণ করুন অভিবাদন গ্রহণ করুন মোবারকবাদ নেন আমরা আলোচনা করছিলাম যে মেয়েদের জীবনকে আল্লাহ তালা কিভাবে সুন্দর করে ফেললেন মেরা কিভাবে বেহস্তের উপযুক্ত হয়ে গেল লক্ষ লক্ষ মেয়েরা কিভাবে জান্নাতে যাওয়ার জন্য আগে থেকেই যেমন আল্লাহ প্রস্তুতের পক্ষ থেকে ঘোষণা পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পেয়ে গেলেন এই চেঞ্জটা এত দ্রুত কিভাবে সম্ভব হলো এটা আমরা আলোচনা করব। যে সমাজ জাহিলি সমাজ ছিল যে সমাজ পঙ্কিলতায় হাবুডুবু খাচ্ছিল যে সমাজ অশ্লীলতা ছাড়া কিছু বুঝতো না সেই সমাজ মাত্র দশ ১২ তেরো বছরের মধ্যে এত পরিবর্তন আল্লাহ রসুল কীভাবে নিয়ে আসলেন আমরা প্রথমে আলোচনা করি আমরা একটা হাদিসের দিকে যে কিছু উদাহরণ নিয়ে আসবো আপনারা ধৈর্যচ্যুত হবে না ইনশাআল্লাহ আমি মনে করছি কারণ এটা একটা দারুণ জিনিস দারুণ ধরনের চেঞ্জেস এটা মানে এটা বলা যায় যে এটা মারাত্মক চেঞ্জ এই ধরনের চেঞ্জ কিন্তু হিস্ট্রিতে খুব বেশি এসেছে এমন না আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা তার ডাইনামিক লিডারশিপের মাধ্যমে তার এখলাস এবং তার উন্নত চরিত্রের মাধ্যমে এই জিনিসটা আমাদের উপহার দিয়েছিলেন আনহা তিনি বলতেছেন যে আছে কিন্তু তারপরেও আমি এখন আল্লাহর কসম দিয়ে বলি যে আনসার মহিলাদের মতন ভালো আমি আর কোথাও দেখিনি কারণ যখন তসদিক নূরে আল্লাহ নাজিল করলেন্না আলাহিনা তোমরা মাথার উপর দিয়ে একটা খেমার একটা স্কাফ দাও যেটা বক্ষ ঢেকে ফেলে যখন এই আয়াত নাজল হয়ে গেল তখন আয়াত নিয়ে তেলাওয়াত করতে হ্যাঁ এই ক্ষেত্রে আল্লাহ তালা যা কিছু নাজিল করলেন তারা এটা তেলাওয়াত করতে থাকলো আর তেলাওয়াত করলে কি হলো রাজিহি কোন মানুষ তার স্ত্রীকে এই আয়াত শোনা শুরু করলো তার মেয়ের কাছে যারা আছে প্রত্যেকের কাছে কাছে এই আয়াতটা তেলবাত করা শুরু করে দিল কে পুরুষেরা চিন্তা করেন একা একা মেয়েরা মেয়েদেরকে শুধু বলবেন এই তুমি ভালো হয়ে যাও এটা হয় না আবার পুরুষদেরকে বলবে এই তুমি ভালো হয়ে যাও তা হয় না দুই পক্ষের একটা অভিপ্রায় লাগে একটা ইচ্ছা লাগে সদিচ্ছা লাগে পুরুষেরা এটা মেয়ের কাছে স্ত্রীর কাছে বোনের কাছে যে এই কথাগুলো পড়াচ্ছে আমি দেখলাম তাদের মধ্যে আমন কোন মেয়ে নাই ইল্লা কমা মুরতিহাল মোর হাল হ্যাঁ যখনই দেখলাম তখন দেখলাম যে তারা যে জিনিসটা ওই মুখে মুখ ঢাকার জন্য যে কাপ থাকতো ওইটা নিয়ে মাথার উপর দিয়ে বুক ঢাকা শুরু করে দিল এই যে সুন্দর একটা সিস্টেম তারা করল আপনি চিন্তা করে দেখেন চিন্তা করে দেন কিভাবে তারা চেঞ্জেস নিজেদের মধ্যে নিয়ে আসতেছে এখন আরেকটা রেওয়াতে বুখারের রেওয়াতে এইভাবে আসছে এই আয়াত যখন নাজেল করলেন যে তোমাদের মাথার উপর দিয়ে বুক ঢেকে যায় এরকম একটা স্ক্রাফ তোমরা পড়ো এই আয়াত নাজেল হয়ে গেল শাকাক না মরু তখন তারা মুখের উপরে নিকাপ যেটা ছিল সেইটা তারা ছিঁড়িয়ে ফেললো ফিরে ওইটাকে মাথার উপর দিয়ে একেবারে সবকিছু ঢেকে রাখল। আপনি চিন্তা করে দেখেন যে এই যে দুটো মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সঙ্গে চেঞ্জেস গুলো কিভাবে আসে আল্লাহ বলেছেন কোনো কথা নাই সঙ্গে সঙ্গে এটা ডু আর ডাই তোমরা করো অথবা মরো করতে হবে এটা নতুন মরলেও মরবো কি করতে হবে এটা এই যে এই যে এই যে চরিত্র ছিল যে পুরুষ বলছে যে না আমি চাই আমার স্ত্রী আমার বোন আমার মেয়ে রকম হোক এবং তারাও চাচ্ছে যে আমার বাবা যখন চেয়েছে আমি এটা হব। আমার স্বামী যখন চেয়েছে আমি এটা করব। আমার ভাই যখন বলেছে তখন আমি এটা করব। উভয় পক্ষের সম্মতির দ্বারা উভয় পক্ষের দ্বারা কিভাবে যারা মহিলা ছিল তারা ফজর নামাজ পড়তে যেতালিন তখন মেয়েরা মানে মাথার উপর দিয়ে এত সুন্দর করে কাপড়টা দিত যে তাদেরকে চা যেতো না কে যাচ্ছে এটা কেউ চিনতে পারত না এই যে একটা অবস্থার চিন্তার কাছে ডিসিশনের কাছে এটা অন্তরের কাছে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি করব কি না এটা এটা না করলে যাবেন আর এটা করলে আপনি বেসতে যাবেন কাজে এখানে কোনো আবার আরো পাঁচ মাস থাক আরো ছয় মাস থাক আচ্ছা ঠিক আছে আমি গুণা করব। যাদের মধ্যে পদ্মা সিস্টেমটা যত ভালো তাদের বিয়েও কিন্তু খুব সুন্দর জায়গায় হয় তাড়াতাড়ি হয় তো এটা একটা অনেক সময় মানুষ মনে করে যে এত বিয়ে হবে না চাচি বলবে অমুক বলবে তুক বলবে এই জন্য হয় না কিন্তু আমাদের সাহাবি মহিলারা তারা দেখেন কিভাবে তাদের জীবনটাকে চেঞ্জ করতেছে আমি অনেক বোনকে দেখি যারা ইসলামিক প্রোগ্রাম শুনেন খুব পছন্দ করেন কিন্তু এইটা তারা করতে চান না এটা গর্বের বিষয় হয়ে গেছে যে পর্দা না করার জন্য একটা গর্বের বিষয় হয়ে গেছে এটা ঠিক নয় আল্লাহ তালা আমাদেরকে বলতেছেন যখন আমরা পর্দা করব আমরা হেজাব করব। এবং যখনই মানুষের মধ্যে এই চেতনা তৈরি হয়েছে তখনই কিন্তু এখানে শান্তি এসেছে আয়সিদ্দিকার একটা হাদিস বলে উনি বলেন যে আমি হজরত উমর যখন শহীদ হলেন শহীদ হওয়ার আগে উনি চাইছিলেন হজরত আয়সা সিদ্দিকার কাছে যে আমার জায়গাটা কি আমার দুই বন্ধুর পাশে দেওয়া যাবে আয়সা সিদ্দিকা বললেন যে ঠিক আছে যদিও এটা জায়গাটা আমার কিন্তু আমি অনুমতি দিলাম আপনি আপনার দুই বন্ধুর সাথে ওখানে থাকবেন আয়সা সিদ্দিকা বলেন যে হজরত উমরের কবর যখন এখানে দেওয়া হলো তারপরে কোনো দিন আমি ওখানে বিনা হিজাবে ওখানে যেতে আমার লজ্জাবত করতো কারণ আমি মনে হতো যে হজরত উমরের এক বুঝতে পারছি এই আমি নিজেকে হেজাবে রাখতাম চিন্তা করে দেখাম একজন ডেড বডি কবরস্থ এমন একজন পুরুষকেও তিনি লজ্জা পাচ্ছেন তাহলে এই যে দিন রাতের মধ্যে এই যে চেঞ্জটা নিয়ে আসলেন সাহাবাহেরাম আমরা কি এরকম চেঞ্জ আনতে পারবো না খুব কঠিন কাজ নাকি আইসি সিদ্দিকা বেহতে যাবেন আমরাও তার সাথে বেহে যেতে চাই তাই যদি হয় তাহলে ডিসিশনটা নিয়ে ফেলে উনিতে তো পারছিলেন আমি পারবো না কেন অবশ্যই পারবো ইনশাল্লাপে আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনাহ রয়েছে কবির আর চাঁদা সুফা আনা देख बड़ गुना सोमवार और शनिवार सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंग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 सामाजिक उन्नत इ क्यों गुरुत्वपूर्ण जाना देख इमी समाज गुरुत्वर्नुष्ठान पिस সম্মানিত ভাই বোনেরা আরেকজন মহিলাকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। যিনি যে মহিলার কথা শুনলে চোখে পানি আসে জান্নাতে যখন তিনি মানে মেয়েদের সর্দার থাকবেন আল্লাহ ফাতেমা এত বড় মহিলা তিনি কিভাবে চেঞ্জগুলো গুলো আনলেন তার জীবনটা কিভাবে ছিল এটা আমাদের জানা দরকার পর্দার আয়াত নাজেল হয়ে যাওয়ার পরে উনি পর্দা সংক্রান্ত বিষয়ে তার জীবনের একটা জিনিস আমাদের সাথে শেয়ার করতেছেন আমরাও জানার চেষ্টা করি যে ফাতেমা রাহ আনহা যখন মৃত্যুসজ্জায় সাহিত হলেন হাদিস আমি আর বিষ করে পড়তেছি যাতে একটু আনন্দ হয় এবং ভালো লাগে যে কি এর মধ্যে লুকায়িত আছে ছিলেন যখন তিনি পাশে তিনি তাকে শুশ্রুষা করতেন সেবা করতেন কলাতমা তু আনহা রদি আল্লাহ আনহা ফাতেমা রদি আল্লাহ আনহা বললেন দেখো আসমা বিন্তু অমাইস আমার খুব ঘৃণা লাগে খারাপ লাগে মেয়েদের লাশ বইয়ে যেভাবে নিয়ে যাওয়া হয় এটা আমার দেখে খারাপ লাগে কারণ সে সময় লাশটা নেওয়া হতো একটা কাঠের উপরে লাশ শোয়াই দিয়ে তার উপরে ডেড বডির উপর দিয়ে একটা কাপড় দেওয়া হতো কাপড় দিলে মেয়েদের লাশগুলো বোঝা যেত পুরুষদের লাশগুলো কিন্তু বোঝা যেত উনি বলেন যে এটা আমার কাছে খুবই ঘৃণা লাগে খুবই খারাপ মনে হয় যে মেয়েদেরকে লাশ যেভাবে বয়ে নিয়ে যায় তুমি একটা পথ উদ্ভাবন করতো তখন আসমাবেন তো ওমায়স উনি দুই হিজরত করেছিলেন একটা হিজরত হাবসায়দিনায় তো উনি হাবসার একটা কথা বলছেন দেখেন হাবসাতে একটা সুন্দর সিস্টেম দেখেছি সেটা হলো যে লাশ বহন করার জন্য একটা খাটিয়ার উপর দিয়ে তারা কিছু ঢেকে দেয় মানে খেজুর পাতা বা এই ধরনের কিছু যাতে করে ভিতরে লাশটা ভিতরে থাকার কারণে ওপর দিয়ে কিছু বোঝা যায় না তো উনি তখন ফাতেমা তখন বলছেন যে তাহলে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না এই খাটিয়ার দুই পাশ দিয়ে মানে কাঠ উঁচু করে দেওয়া হলো যাতে করে তার উপরে খেজুরের পাতা দিলে দেহটা নারী দেহ তো বোঝা যেত না কোনো দেহ দেখা যেত না বাইরের থেকে তো তখন ফাতেমা বললেন ঠিক আছে ওইটা খাটিয়াটা বানাই আমাকে একটু দেখাও ফাতেমাকে দেখানো হলো তখন বললো যে ঠিক আছে আমার এটা পছন্দ হয়েছে তো আমি যখন মৃত্যুবরণ করবো তখন এই খাটিয়ার মধ্যে দিয়ে আমার উপর দিয়ে একটা মানে জরিদুল নখল মানে খেজুরের পাতা দিয়ে আবৃত করে দেবে সেটাই হলো যখন উনি এনতেকাল করলেন তার কদিন পরেই তিনি এতেকাল করলেন এতেকাল করার পরে ওই খাটিয়াতে করে নিয়ে যাওয়া হলো দেখুন ফাতেমা রদি আল্লাহ তালা আনহা জানেন যে একজন মানুষ মারা গেলে তার উপর দিয়ে কাপড় ঢেকে দিলে যথেষ্ট কিন্তু তার লজ্জাব কেন তিনি জান্নাতের নারীদের সর্বানি হবেন কেন তিনি নারীদের রানী হবেন মাথার মুকুট হবেন কেন তিনি নবী মোহাম্মদ শ্রেষ্ঠতম সন্ধান হলেন তার কারণ দেখেন যে মরে যাওয়ার পরেও তার ভয় লাগতেছে যে মানুষ আমার দেখো না দেখো এই জন্য উনি এটাও বলে গিয়েছিলেন যে আমার কবরস্থ জন্য রাত্রের অন্ধকারে করা হয় যাতে করে মানুষ দেখতে পাবে না এটা আশ্চর্য হয়ে যেতে হয় এটা কিন্তু আসলে আশ এটা ইতিহাস সৃষ্টি করেছে এটা আমাদের জীবনকে শানিত করে আমাদের অনুপ্রাণিত করে আমরা কিভাবে জীবন গঠন করব। এটা ঠিক আপনি বলবেন যে হুজুর অত ভালো তো হতে পারব না এটা ঠিক কিন্তু ভালো হতে তো পয়সাও লাগবে না এটাও ঠিক এটাও ঠিক যে ভালো হতে একটু ডিসিশান লাগবে এখনো অনেক মেয়ে পৃথিবীতে আছে যাদের ছায়া পর্যন্ত দেখা যায় না তারা জীবন চলতেছে কিন্তু হ্যাঁ তারাও কিন্তু লেখাপড়া করতেছে এবং জান্নাতে যাওয়ার জন্য ওরাই কিন্তু আমাদের রাহাবার আমাদের পদ দেখাচ্ছেন সামনে যাবে ওরা তাদের পিছনে পিছনে যাবো আমরা আমার তো মনে হয় না যে আমাদের যে আমল তাতে সাহাবাদের আগে আমরা যেতে পারবো এটা সম্ভব নয় আব্দুর রহমান রাফাতাল বাসা উনি সোয়ারম্বিন হায়াতি সাহাবা বলে একটা বই লিখেছেন এটা স সাতখণ্ডে এর ধারা অবলম্বনে একটা বই আছে আসহাবে রসুলের জীবন কথা মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করা ডক্টর আব্দুল মাহবুব প্রফেসর আব্দুল মাহবুব সাহেব বইটা লিখেছেন আশ্চর্য এই বইটা আব্দুর রহমান রাফাত আল বাসাহ যখন এই বইটা লেখেন তার ভূমিকার মধ্যে লিখছেন যে আল্লাহমা ইনি ওহিবু আসহাবানা বিক ও আল্লাহ আমি তোমার রসুলের যারা সাহাবি ছিলেন পুরুষ মেয়ে হোক আমি তাদেরকে ভালোবাসি তো আমি এই বইটা লিখতেছি যাতে করে তুমি কে আমাদের ময়দানে এবং জাননাতে তাদের একজনকে হলেও আমার সাথে আমি যেন তার সাথে থাকতে পারি এ সুযোগটা দিও আমরা চাই তো আমরা চাই আমাদের নবীর সাথে থাকা তো সম্ভব নয় তো নবীর পাশে থাকতে গেলে সাহাবাদের মতন আমল করতে হবে একজন সাহাবি একবার রসুল করিম সুল্লা সাল্লামকে বলছেন যে ইয়া রসুল্লাহ আমি খুব ভালোবাসি আপনাকে আমারও মন চায় যে জান্নাতে আপনার পাশে আমি থাকি আল্লাহ কাছে একটু দোয়া করেন না তিনি যেন আমাকে সেই সুযোগটা দান করেন আল্লাহ রসুল সাল্লাহ বলেন হ্যাঁ এটা সম্ভব তবে তুমি আমাকে সাহায্য করো বেশি বেশি সজদার মাধ্যমে বেশি বেশি এবাদাত করো আল্লাহর কথা বেশি শোনো রসেলের পথ বেশি মানো তাহলে হয়তো একদিন এমন হতে পারে তুমি আমার পাশে থাকতে পারছ তারা যদি পারেন আমরাও পারবো না কেন এমন হতে পারে যে আল্লাহ রসুল্লাহ আসাল্লাম আমাদের উপরে থাকবেন আমরা তার নিচে থাকবো কিন্তু তাকে দেখতে পাবো তো হ্যাঁ যদি ভালো আমল করি তো আল্লাহ তালা আমাদেরকে বলছেন এরা হলো এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন নবীদের সাথে থাকবে সাথে সাথে থাকবে থাকবে ও সিদ্দিক এবং সালেহ ভালো লোকদের সাথে থাকবে হাসুনা ইকা রফিকা কত সুন্দর বন্ধু তারা তারা কিন্তু আমাদের প্রকৃত বন্ধু আমরা তাদেরকে ভালোবাসি আমরা তাদের জীবন চলার জন্য আমরা ডিসিশন নিব সাহ্লা এখন আইসা সিদ্দিকার আর একটা হাদিস আমি এখানে নিয়ে আসি যে তিনি তার জীবনটা যে চেঞ্জ করলেন কিভাবে এটা আমাদের সামনে তুলে ধরলেন আরও যে সমস্ত সাভাদের জীবনগুলো আসছে আমরা দেখলাম যে তাদের জীবনগুলো কিভাবে চেঞ্জ হলো এখন এই চেঞ্জগুলো তারা রাতারাতি করতে পারছিলেন এই কিন্তু তাদের মর্যাদাটা এত বেশি আল্লাহ আল্লাহতালা তাদেরকে মর্যাদা দিয়েছেন এবং তাদের সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা জানতে দেবেন এখন এই জাননাতে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার এই প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের যে সমস্ত জিনিসগুলো বড়ো বড়ো বাধা হয়ে দাঁড়ায় সেই বাধার আমরা শেষ করতে হবে তার মধ্যে অনেক বড়ো বড়ো বাধা আছে তার মধ্যে একটা হলো যে নারী পুরুষের অবাধ মেলামেশা আমাদের সমাজে লেখাপড়া থেকে শুরু করে নিয়ে সমস্ত জায়গায় অবাধ মেলামেশা যেটা আছে হ্যাঁ এখন আপনারাও অনেক মেয়েরা বলবে যে উস্তে তাহলে কি করব। শেখ কি করব আমরা কি ইউনিভার্সিটি পড়বো না আমি বলব হ্যাঁ আপনি পড়েন আপনি ইউনিভার্সিটি যান কিন্তু কি ওইভাবে থাকতে হবে ইউকে যদি আমাদের বোনেরা হেজাব করে ইউনিভার্সিটিতে যায় কোনো সমস্যা না হয় তো আপনার সমস্যা কি মুসলমান দেশে আপনার সমস্যাটা কোথায় হবে ইসলামের মজেজা কোথায় জানেন আমি আপনাকে বলি যে ইসলামের মজেজা হল যে যে কোনো ভূখণ্ডে ইসলাম মেনে চলা যায় ইসলামের রাষ্ট্র থাকলে ইসলাম মানতে বেশি সহজ হয় তাহলে সেখানে সুদি সমাজ থাকে না সেখানে সিনেমা বাইস্কোপ থাকে সেখানে খারাপ কিছু থাকে না ইসলাম মানতে সহজ হয় কিন্তু অমুসলিম সমাজেও ইসলাম মেনে জান্নাতে যাওয়া যায় যখন আল্লাহ ওখানে যারা মারা গেছে খাদিজাতুল কুবরা উনি জানাতে যাবেন না তুমি তো ইসলামী রাষ্ট্রে উনি মারা যাননি তাতে কি হয়েছে ইসলামী রাষ্ট্র না হলেও আপনার ইসলাম মেনে চলতে পারবেন না এমন কোনো কথা নাই এখানে বাংলা ভাষীরা থাকেন অনুরোধ করি আপনি যদি চিন্তা করেন আপনার কোনো সমস্যা হবে না বলবেন যে আমি অস্ট্রেলিয়ায় থাকি আমি কেনাডায় থাকি আমি আমেরিকায় থাকি আমি ব্রিটেনে থাকি আমি ফ্রান্সে আছি সমস্ত পড়লে সমস্যা আপনি পরে দেখুন পরে দেখুন যদি আপনি আঘাত খান সাহবায়িকেরাম যে জীবনদান করেছেন এই তুলনায় তো জীবন দান করার মতন অবস্থা তো যাবে না গেলে শহীদ হলেন অসুবিধা কি এত ভয় লেগে যায় কেন তো আমি বলছি না যে আপনারা সবাই আজকে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হন কিন্তু সবাই আজকে সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমি পদ্মা প্রথাকে মেনে নেবো যে কারণে সমাজটা সুন্দর হয়েছিল এই সমাজের দিকে আমরা ফিরে যাব। আরেকটা বড়ো সমস্যা হলো যে আমাদের আমাদের এই যে সিস্টেমটা মসজিদগুলোতে আমাদের প্রবেশ অধিকার নেই মেয়েদের কাছে খুব আশ্চর্য লাগে যে সিনেমা হলে মেয়েরা যেতে পারে স্কুলে কলেজে মেয়েরা যেতে পারে পার্কে বিনোদন কেন্দ্রে মেয়েরা যেতে পারবে সব জায়গায় মেয়েদের যাওয়ার ইয়ে আছে এখন তো তো মেয়েদের নেওয়া হচ্ছে খুব সামান্য মসজিদ আছে যেখানে মেয়েরা যে নামাজ পড়তে পারে কেন মেয়েদের জন্য নামাজ নাই তারা যদি জুমার নামাজ পড়তে চায় তারা যদি জামাতে নামাজ পড়তে চায় আপনি বাধা দেবেন কেন আমি মালয়েশিয়াতে দেখছি এটা আছে ইউকের প্রত্যেকটা জায়গায় এটা আছে ভালো ভালো আমেরিকার বিভিন্ন জায়গায় এটা আপনি দেখতে পাবেন যে পুরুষের নামাজের সাথে সাথে তার পাশে মেয়েদের জন্য আলাদা যা নামাজ পড়ার ব্যবস্থা আছে মালয়েশিয়া তো এটাও দেখেছি যে মেয়েদের জন্য আপুরনও রেখে দেয় কারণ অনেক মেয়েদের মানে অফিস করতে গেলে তাদের ড্রেস কোড আছে ওইগুলো পরে নামাজ হয় না ওইগুলো ওরা করে কি যে মসজিদে যেয়ে আপ্রনটা পরে নিয়ে তারপর নামাজ পড়ে আপ্রনটা ওরা রেখে আসে আমরা কি এগুলো করে দেই তাদের জন্য আমরা তো শুধু মেয়েদেরকে আমরা দোষ দেই মেয়েরা এটা করে না আমার ছেলে আমার মেয়ে খারাপ হয়ে গেছে ও পর্দা করতে চায় না কিন্তু পর্দার জন্য তার পরিবেশ কি সৃষ্টি করে দিয়েছে কোনো দিন দিন তাকে বলি যে তোমার জন্য এই পরিবেশ আমি সৃষ্টি করে দেব। আমরা তো সে পরিবেশ সৃষ্টি করতে পারি না আমরা তো এখনো পর্যন্ত ভালো ভালো মার্কেট হয়েছে সেখানে মসজিদে মেয়েরা যায় পেরায় যাচ্ছে নামাজ কাজা করাকে জায়স ফতোয়া দিয়েছি কিন্তু মসজিদে মেয়েরা নামাজ পড়বে এই ফতোয়াটা বের করতে পারতেছি না কত কুপমুণ্ডকো আমাদের মুসলিম সমাজে এখন ঢুকে গেছে আমি এক মসজিদের ইমাম সাহেবকে অনুরোধ করলাম যে আপনার মসজিদে ওরা তো দশটার থেকে বারোটা পর্যন্ত পড়ে তা একটু সুযোগ দেন ওখানে তারা ওখানে পড়বে উনি বললেন না এটা সুযোগ দেওয়া যাবে না কারণটা কি কারণ হলো ওরা যখন কোরআন শরীফ পড়ে তো অনেক দূর থেকে শোনা যায় তো শোনা গেলে তো মেয়েদের কণ্ঠ তো এটা কেমন এটা তো ঠিক হয় না তো আমরা এটা জায়েজ মনে করব না মেয়ের কণ্ঠ গান শোনা যাবে মেয়ের কণ্ঠের কথা শোনা যাবে মেয়ের কণ্ঠের চিৎকার শোনা যাবে এগুলো জায়েজ করে দিয়েছি মেয়ের কণ্ঠে কোরআন শরীফ হবে মসজিদে এটা অনুমতি দেই না আমাদেরও দোষ আছে আমাদের বোনরা এগিয়ে আসতে চায় আমরা তাদেরকে হেল্প করি যেমন ভাবে আনসার পুরুষরা করত। যখনই কোরআনের আয়াত নাজিল হলো ওরা মেয়ের কাছে যে বউর কাছে যে বোনের কাছে যে কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করা শুরু করে দিল রিপিট করা শুরু করে দিল বুঝাতে শুরু করে দিল আর দেখা গেল যে রাতারাতি তাদের মধ্যে চেঞ্জেস গুলো আসলো আমাদের চেঞ্জেস গুলো আমরা চাই কিন্তু আমরা পরিবেশ তৈরি করে দেই না আমি উভয়কেই কন্ডেম করছি আবার উভয়কে উৎসাহিত করছি পুরুষ মেয়ে আমরা সবাই আসি ইসলামের সুশীতল তলে। শাহাবাদে গ্রামের যে সমস্ত মহিলাদের জীবনগুলো আমাদের সামনে আসলো তারা যা করেছে আমরা সেইভাবে করার চেষ্টা করি হবে কি জানেন তারা যে জান্নাতে যাবে এটা তো গ্রান্টি পাওয়া গেছে আমরাও ইনশাল্লাহ তাদের সাথে জান্নাতে যাওয়ার একটা পথ খুঁজে পাব। পথ খোঁজার জন্য সবাই চেষ্টা করি এই পথ মেনে চলার চেষ্টা করি ডিসিশন গ্রহণ করি আল্লাহ আমাদের কবুল করুন আবার দেখা হবে ইনশাল আসসালক বরহমাত বারকাত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 क्यों इसलम पथ के निर्वाचन ना कर निर्देश दिए पथे चला जाए रविवार रसटाय सकाल साढ़े आठटाये जक आरिक बार्ता धर्मतत्वर कष्टीपाथर সুরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মত্ত্ব মানে হলো সম্পর্কে এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী ননামিউ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি তার নাই। আর কোন উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন অধ্যয়ন নম্বর 30 হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান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 আপনি যে উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বৃষ্টি বাংলা মানবতার সমাধান